আয়সাহ রদিয়াল্লাহ তু আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ আলিয়া সাল্লাম আমার নিকট এলেন তখন আমার নিকট দুটি মেয়ে বুয়াশ যুদ্ধ সংক্রান্ত গান গাইছিল তিনি বিছানায় শুয়ে পড়লেন এবং চেহারা দিকে ফিরিয়ে রাখলেন এ সময় আবু বকর রদিয়াল্লাহ তু এসে আমাকে ধমক দিয়ে বললেন শয়তানি বাদ্যযন্ত্র দফ বাজানো হচ্ছে নাবি সাল্লা সাল্লামের নিকট তখন আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম তার দিকে মুখ ফিরিয়ে বললেন তাদের ছেড়ে দাও অতপর তিনি যখন অন্য দিকে ফিরলেন তখন আমি তাদের ইঙ্গিত করলাম আর তারা বেরিয়ে গেল